তার কৌমের প্রতি আপনি কোমকে ভয় প্রদর্শন করুন কবলি এর পূর্বে যে আইয়া আজাবুল আলিম তাদের প্রতি যন্ত্রণাময় শাস্তি এসে পড়ে আমি তোমাদের জন্য নাদমিন স্পষ্ট ভয় প্রদর্শনকারী তোমরা আল্লাহর ইবাদত করো আত্মা এবং তাকে ভয় করো আতইনি এবং আমার কথা মানো নির্ধারিত সময় যখন আসবে তখন তা অপসৃত হবে না কতই না উত্তম হতো যদি তোমরা বুঝতে হে আমার প্রতিপালক ইন্নি দাআউতু কাওমী আমি আমার কওমকে কওমকে আহোপন করেছি লাইলা ওয়া নাহারণ রাতে ও দিবসে ফালা ইয়াজিদহুম দুআঈ কিন্তু আমার আহোপনের দরুন তারা ইল্লা ফিরওয়ারন আরো দূরে সরে যাচ্ছে ওয়াইন্নী কুল্লামা দাআউতুহুম আর আমি যখনই তাদেরকে ডেকেছি যে তাদেরকে ক্ষমা করে দিবেন এবং তাদের বস্ত্রসমূহ নিজেদের উপর জড়িয়ে নিল আসরু আর তারা হটকারিতা করল ওয়াস্তাক বারুস্তিক এবং চরম স্তরের অহংকার করল অনন্তর আমি তাদেরকে আহ্বান করলাম আর বলেছি যে ইস্তা ফেরু রব তোমরা নিজেদের পাপ ক্ষমা করিয়ে নাও ইন্সন্দেহে তিনি অতিশয় ক্ষমাশীল ूह प्रवाहित कर देवें वा शंत दे तुम्हारे की हलो লা তারজুনালিল্লাহি ওয়া ক্বারা তোমরা আল্লাহর মহত্বে বিশ্বাসী হছ না তোক্বাদ খালাকাকুম আতাছতিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আত তো আর পর্যায়ক্রমে alam taraw তোমাদের কি জানা নেই কাইফা খালাকাল্লাহ আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন সাবআ সামাওয়াত সাত আসমানকে তয়বা ক স্তরে স্তরে আর তাতে নাবাতান এক বিশেষ পদ্ধতিতে অনন্তর তোমাদেরকে পুনরায় জমিনেই উপনীত করবেন ইখ রাজা এবং তোমাদেরকে বাহিরে আনন করবেন তার মুক্ত পথ সমূহে বললেন রব্বি হে আমার প্রতিপালক ইনাহ তারা আমার কথা মানেনি এবং এমন লোকদের অনুসরণ করেছে যারা বলেছিল হাতাকুম। তোমরা তোমাদের উপাস্যদের কখনো ত্যাগ করোনা রুন্না ولا سواعه ارنا ودك ارنا سواكه ولا يهوس ويعوق ونصر ارنا يهوس وياوق ونصرকে وقد اظلوا كثيرا ار ترى অনেকে পথভ্রষ্ট করে ফেলেছে ولا تزيد ولا تزيد الظالمين الا ضلالا আর এই জালেমদের পথভ্রষ্টতা আরো বর্ধিত নিমজ্জিত করে দেওয়া হলো নার অতঃপত ধ্বজেকে প্রবিষ্ট করা হলো ফালামিদুল লাহুম আর তারা প্রাপ্ত হয়নি মুনি আল্লাহ আলাব কোন সহায়ক وقال نوح ار نوح عليه السلام بولن ربي رب هي امر متقلق لا تذروا على الارض ذمينهر উপর অবশিষ্ট রাখবেন না من الكافرين دايرا কাফেরদের মধ্যে হতে একজন কেউ انك ان تذرهم যদি আপনি তাদেরকে ভূপৃষ্ঠে থাকতে দেন يضلوا عبادك তবে তারা আপনার বান্দাগণকে বিভ্রান্তই করবে ولا يلدوا الا فاجر كفار এবং তাদের শুধু দুষ্কর্মকারী কাফের সন্তানই ভূমিষ্ঠ হবে রব্বিক ফিরলি হে আমার প্রতিপালক ক্ষমা করুন আমাকে ওয়ালি ওয়ালিদাইয়া এবং আমার মাতা পিতাকে ওয়ালিমাং দা মুমিনান আর যে মুমিন হওয়া অবস্থায় আমার পরিজনের অন্তর্ভুক্ত রয়েছে তাকে ওয়ালিল আর সমস্ত মুসলমান পুরুষ ও মুসলমান নারীকে ইল্লা আর ওই জালিমদের ধ্বংস হওয়াকে আরও বর্ধিত করে দিন